إِنَّمَا الدُّنِيَا فَنَا لَيْسَ لِي الدُّنِيَا تُرُونَ إِنَّمَا الدُّنِيَا كَبَحْرٍ يَحْتَوِي سَمَكَنُ وَحْرُونَ أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد কালাম রসুল সাল আলহ সালামের বাণী এগুলো আসলে প্রকৃত নুর ইমাম গজালি রাহিমুল্লাহ বলেন যে মানুষের অন্তরটা নুরানি হয় বা অন্ধকার হয় তার দশটা ইন্দ্রিয়র মাধ্যমে বাহ্যিক পাঁচটা ইন্দ্রিয় আর আভ্যন্তরীণ পাঁচটা ইন্দ্রিয় বাহ্যিক পাঁচ ইন্দ্রিয়ারে ব্যাপারে আমরা জানি আর আভ্যন্তরীণ পাঁচটা শক্তি তার ধারণা এগুলো দিল আল্লাহর হাতে যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে আল্লাহ তালা পরিবর্তন করেন কিন্তু আল্লাহ তালা পরিবর্তন করে দেয়ার ক্ষেত্রে বান্দার কিছু উপকরণকেও রেখেছেন যে ভালোর দিকে পরিবর্তন করবেন মন্দের দিকে পরিবর্তন করবেন এর উচিলা হয় বন্দার কিছু কাজ কোরআন এটাকে আল্লাহ বলেছেন নূর রাসু আলিমের বাণী সমূহ সেগুলিও ওয়াহ গাইরে মাতুলু যথারীতি তেলাবাত করা হয় না কিন্তু সেগুলো ওয়াহি সেগুলোও নূর কেউ যখন নূর তার মুখ দিয়ে আলোচনা করে কান দিয়ে শুনে চোখ দিয়ে দেখে दिल नूर ग्रहण करते सम्पूर्ण तुल अंधकार चिंताय दिल से अंधकार होते थके दिल मध्य अंधकार परत परत पर जमा होते थे आखिरत फिकर जे परिमान क्यों करते थके दिल से आलोकित होते थके आखिर विषय टाइ हल आलो एक जन काफेर जख आखेरा ते पोसे जाए तरह दृष्टि सबक उज्जवल हो जाए सबकि अवस्था से देखते पायना आंका आज तुम चोख खुले दिए चोख पर्दा सरसी तुम्हारे प्रखर हो पड़े दृष्टि खुले जाए बाह्य चोक बंद हवार काफे दृष्टिओ खुले जाए তখন সেখানে কাফের প্রতিটা বস্তুকে উজ্জ্বল পরিষ্কার আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে পাঠিয়ে দিন নেক আমল করে আসবো তো কাফের পর্যন্ত পরিষ্কার বিষয় দেখে ফেলবে সেখানে তো আখিরাতের ফিকির যে যে পরিমাণ করবে এর আলোচনা যে পরিমাণ করবে সেই পরিমাণ তার অন্তর আলোকিত হবে নুরানি হব কোরআনে করিমে আল্লাহ বলে আলোচনা করুন মোমেনদের জন্য আলোচনা উপকারী আখিরাতের আলোচনা জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ তাল বরত্বের আলোচনা কোরআনের বাণী রাসুল সাল আলী আসসালামের বাণী যে পরিমাণ বেশি চর্চা হবে দিল সেই পরিমাণ কি হবে আলোকিত হবে আর এই থেকে দিল যে পরিমাণ যে পরিমাণ দূরে থাকবে সেই কাফের হাসারের মাঠে উঠবে অন্ধকার চতুর্শে আবার তার দৃষ্টি নেই অন্ধ সে আল্লাহ তাল্লা আল্লাহর কাছে জিজ্ঞেস করবে রব্বি লিমা হাসার তানি আমা आयात के ग्राह्य ना कराई अंधा टाइम हाँ दुनिया प्रकृत रूप आई रूप द्वारा ही व्यक्ति रूपान्तरित होते थकेकामल हक हो, बदामल हक यहा प्रकृत की আকৃতি আছে কেউ যখন নেকামল করে তখন ওই ব্যক্তি সেই আকৃতিতে রূপান্তরিত হয় কেউ যখন বদ করে তখন ওই আমলের মাঠে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না প্রত্যেক ব্যক্তিকে দেখার সাথে সাথে তার অবস্থান বুঝে এসে যাবে প্রত্যেকের সামনে ইউরফুল মুজরি মৌনা বিপরাধীরা পরিচিত হয়ে যাবে চিহ্নিত হয়ে যাবে তা। অবয়ব তাদের বাহ্যিক চিহ্ন দিয়ে আসলে কি মহিলারা যেমন আমাদের দেশে হাতে চুরি পরে অনেকটা পুরুষদের জন্য এটা কি লজ্জাজনক বিষয়টা এমন হবে না এটা হবে তাদের মর্যাদার প্রতীক হাদিসিয়া সাল্লাম বলেছেন তা বল মিনি মিন হাই তুইয়া বলুগু মিন হল অদু অজুর পানি তার অঙ্গ যে অংশ পর্যন্ত পঁচবে তার অলংকার সেই পর্যন্ত কি হবে পচবে তো অলংকার বুঝলে আমরা সাধারণত মেয়েদের চুড়ি বুঝি একটু যদি দুনিয়ার মধ্যে দৃষ্টি আর একটু প্রসারিত করি তাহলে আমরা দেখি সেনাবাহিনীর বিভিন্ন র্যাঙ্কে তারাও অলঙ্কার করে তাদের পর্যায়ের মেয়েদের চুরি সেই অলঙ্করণ দিয়ে তাদের সেই সাজসজ্জা দিয়ে তাদের সেই প্রতীক দিয়ে তাদেরকে চেনা যায় না ঠিক জান্নাতিরা জান্নাতে তাদের শরীর তাদের কায়া তাদের অবয়ব এমন হবে দেখেই বোঝা যাবে সে কোন পর্যায়ের নেককার। এই জন্য আদিসের মধ্যে এসেছে যে জান্নাতি হর্দের সৌন্দর্য এমন পর্যায়ের হবে যে তাদের সৌন্দর্যের সামনে সূর্যের সৌন্দর্য কি হয়ে যাবে ম্লান হয়ে যাবে সূর্যের আলো ম্লান হয়ে যাবে सब हृदय मंडित हो दुनिया सौंदर से सब सर्दार हो जाए गुण दिए आकर्षण गुण के दिक दिए निम्न मान सर्दारिता आनंददायक हो आकर्षणीय उड़दे थ রাসুল সালাম বলেছেন তার এই সৌন্দর্যতা কেন কারণ ওই জান্নাতি যতই সুন্দর হয়ে থাকুক সে তো একটা আল্লাহ যে কোন নেকামল হোর্ দ্বারা হয়েছে অথচ তাদেরকে আল্লাহ তালা নিজে বানিয়েছেন ইন্না হা ইংসান তাদেরকে আমি বানানোর মতো বানিয়েছি আল্লাহ নিজেই বলেছেন তারপরও তাদের চেয়ে বেশি সুন্দর কে হবে দুনিয়ার নারীরা কারণ তাদের জড়িত সেই রূপে সে সেই পরিমাণ আকৃতি ধারণ করে আছে এবং সেই আকৃতি ধারণ করে হাসরের মাঠে উঠবে শাহিউল রহমাউল্লাহ তিনিও হজাতুল্লাহ আলিহার মধ্যে এই বিষয়টাকে পরিষ্কার করেছেন प्रती से शे निये भे? भे। शे शे निजे आकृति प्राप्त हो जाहोक कुरानी करीम एक आया तेलाव करा दुनिया चाय দুনিয়া বিকাশ কারবারের দ্বারা দুনিয়া চাক অথবা আখেরাতের কর্মকান্ড দিয়ে দুনিয়া চাক উভয় কেউ নামাজ কালামের দ্বারা দ্বারা দ্বারা আলেম কি চাইতে পারে। দুনিয়া চাইতে পারে দানবির দানের দ্বারা দুনিয়া চাইতে পারে মুজাহিদ নিজের জীবন দিয়ে দেওয়ার দ্বারা কি চাইতে পারে দুনিয়া চাইতে পারে না পারে না কামলের দ্বারা যদি কেউ দুনিয়া চায় অথবা তার কর্মকান্ডই হলো দুনিয়া নির্ভর से सब किस कर दुनिया चाह जत जन दुनिया चाय ते अल्लाह तला दुनिया दें जत जन दुनिया चाय मध्य जा के अल्लाह तला दीते इच्छा करें ता लिमान नशा যার জন্য আমি ইচ্ছা করি মা না যার জন্য ইচ্ছা করি যে পরিমাণ ইচ্ছা করি আমি যত জন দুনিয়ার পিছনে ছুটে সবাই দুনিয়ার ক্ষেত্রে অসফল হয় না আবার যে পরিমাণ সে দুনিয়া কামনা করে সেই পরিমাণ দুনিয়া সবাই কি করে না পায় না কিছু জন পায় এবং ততটুকুই পায় যতটুকু আল্লাহ বরাদ্দে অতপর তার জন্য আমি নির্ধারণ করে রেখেছি জাহান্নাম ইয়াসম মুদ হা সেখানে সে জ্বলবে লাঞ্চিত ধিকৃত অবস্থা এমন না যে একজন বিপদে আছে এই তার বিপদে সবাই তার জন্য সহমর্মিতা দেখাচ্ছে তার জন্য হাই হতাশ করছে তার জন্য কষ্ট অনুভব করছে না সে কষ্ট পাবে এবং তাকে ধিক্কার যে এখন অনুভব মজা তুমি না কত বীর বাহাদুর ছিল কত শক্তিশালী ছিলে এবার কি কর। প্রত্যেকে তার এই কষ্টের জন্য তারে তার ধিকার দিবে যে তুমি উপযুক্ত শাস্তি পাচ্ছ আরো বেশি পাওয়া দরকার লাঞ্চিত অবস্থায় থাকবে সবাই তাকে ঘৃণা করবে কষ্টের মধ্যে পড়েছে সে তার বদামলের কারণে কি পরিমাণ ছিল কি পরিমাণ ছিল কি পরিমাণ বদ ছিল লোকটা ছিল যে নিপতিত হয়েছে দুনিয়ার কাউকে ধরনের ধারণা করা অনেক ক্ষেত্রে কি হয় না ঠিক হয় না কিন্তু আখেরাতের কষ্টে সে আসলে তার এই নিচু অবস্থার কারণে তার এই নিকৃষ্টতার কারণেই সে পৌঁছবে কারণ এই কষ্টের ফায়সালা কে করবেন আল্লাহ তালা তার শাস্তি হিসেবে করবেন তার আমলের বদলা হিসেবে সেখানে জ্বলতে থাকবে যে কি চায় আখিরাত চায় আখিরাতের জন্য চাওয়া মনের ইচ্ছা এটা একটা অপরিহার্য বিষয় কোনো কাজের মধ্যে যদি কারো নিয়ত খালেস না থাকে তাহলে সে কাজের দ্বারা কোনো কি না ফল পাবে না শুধু নিয়ত হলে তার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে নিয়ত আছে আখেরাতের এখন আখেরাতের জন্য কি করতে হবে তার চেষ্টা করতে হবে এখন নিয়ত আখেরাতের কোনো কাজ নেই চেষ্টা নেই শুধু বসে আছে লাভ হবে কোনো লাভ হবে না চেষ্টা করতেছে নিজের মন মতো যেভাবে সুবিধা সেইভাবে তা সেভাবে আল্লাহ কি বলেছেন চেষ্টা হতে হবে যথার্থ চেষ্টা যথাযথ চেষ্টা রাসুল সাল আলিয়া সাল্লাম আখেরাতের জন্য যে কাজ যেভাবে সম্পাদন করা দেখিয়ে গিয়েছেন নির্দেশ দিয়ে গিয়েছেন নির্দেশনা দিয়ে গেছেন, সেভাবে করতে হবে क्या शर्त नियत खालेज होते हो क्या हो क्या सुन्नत माफिकेष्ट मूल्य देवे तरह चेष्टा फल पा नियत परशुद्ध ना तो जो कष्ट करुक क्ष कर क्षेत्र में जत सुन्नत माफिको है সাথে মিলে যদি যুদ্ধ করে যুগে সাহাবাই কেরাম এক ব্যক্তির ব্যাপারে রাসুল সাল্লিহলাম কাছে প্রশংসা ছিল যে এই ব্যক্তি আজ আমাদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যেই পরিমাণ কাজ দেখিয়েছে নিবেদিত প্রাণ হয়ে উৎসর্গিত হয়ে যে পরিমাণ কাফেরদেরকে নাকা নিচু খাইয়েছে আমাদের কেউ রাসুল সালিস লুকটি এর মূল কারণ কি ছিল সে আসলে তার নিয়তের মধ্যে গড়বড়ি ছিল রাসুল সাল্লাই এবং সাহাবাহিক মধ্যে তার বংশের লুকেরা ছিল এ বংশীয় গৌরবের জন্য বংশে বংশকে জেতানোর জন্য সে কি করেছে যুদ্ধ করেছে কার জন্য নয় আল্লাহর জন্য घुसखुर आशे रसुलर मत आबु तालेबर एस के रसुलर मध्य छिल तीन बच्चर रसुल्लाबर मध्य से, से? का তখন কি বলেছে আবু তালেব যে আমাদের স্ত্রী সন্তান তোমার সামনে কুরবান হবে যতক্ষণ পর্যন্ত আমাদের কারো এক ফুটা রক্ত বাকি আছে কেউ তোমার পর্যন্ত কি করতে পারবে না পৌঁছতে পারবে না আবু তালেবের এই দৃঢ়তার কারণে আমাদের কেমন আছে যে আমরা এই কথা বলতে পারি যে রাসুল সাল্লিশ দিনের জন্য রাসুলামের আদর্শের জন্য আমাদের স্ত্রী সন্তান সবকিছু বৈধ সবকিছু উজার করে দেব। আবু তালেব এই কথা বলেছে তারা সিংহের মতো তোমার চতুর্শ্বে কি করবে তোমার প্রহরা দিবে সেই আবু তালেব নিয়ত কি ছিল আল্লাহর জন্য কিসের কি ভাতিজা বংশের আল্লাহর জন্য চুল পরিমাণও ছিল না এই নিয়ত খালেস যদি না হয় তাহলে আমলের কোন কি হবে না ফল হবে না আমল যত কোরবানি দেখ আর যত সহিত আর যদি অনেক বেশি ছিল কিন্তু তার নিয়ত কোরবানির কারণে আল্লাহাল তাকে কোন মর্যাদা শিল বানিয়েছে বলেছেন যে আবু হকর এক রাতের আমল যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি আমার পুরা জীবনের আমল দিয়ে দিতে কি আছি প্রস্তুত কিসের কারণে মানে কি সবাবের নিয়ত নিয়ে যখনই কাজ করবে আসলে দিনের ক্ষেত্রে নিয়তের অনেক বড় ভূমিকা আমরা অনেক সময় নিয়তের অবহেলার কারণে অনেক পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যায় ধরুন একজন দুই নামাজ পড়তেছে ওজুর পরে দুই রাখাত নামাজ পড়ার ক্ষেত্রে নিয়ত করে এটা হাজতের নামাজ হবে ইসতেহার নিয়ত করে ইস্তেহারের নামাজ হবে এই দু রাখা দিয়েই সে কতগুলো নামাজ আদায় করছে অনেকগুলো আদায় করে ফেলছে না শুধু যদি নিয়তের এস্তে যার থাকে সবগুলো সবসব হবে শুধু নিয়ত যদি সে কল্পনায় নিয়ে আসতে পারে মুসলিমের সাথে পেয়ে গেল শুধু একই কাজ নিয়তের কারণে তার পুরস্কার অনেক পৃথক হয়ে যাবে কাজগুলো করতেই তো হয় একজনে এটা সাধারণভাবে আমরা উদাহরণ দিই যে জানালা একজনে घर मध्य खुले नियते दामीसर जर नियत जो खालस हो तीन कीमी सहिक राम कि खेजुर পরিমাণ দান তোমাদের পাহাড় যদিও সনদগত সনদগতভাবে দুর্বল যে সবচেয়ে বেশি শক্তিশালী দান কোনটা মোমেনের ডান হাত দান করেছে বাম হাত কি পায় নাই জানতে পায় নাই হাতে তো নিজস্ব জানার কোন উপায় নাই মানে গোপনীয়তা এমন পর্যায়ে এসে রক্ষা করেছে শুধু আল্লাহর জন্য করেছে এই জন্য তার শক্তি কি তারা জিজ্ঞেস করলেন যে পাহাড়ের শক্তিমত্তা দেখে যে পৃথিবী এই পাহাড় স্থাপনের কারণে স্থির হয়ে গেল তো পাহাড়ের শক্তি কত বিশাল আল্লাহ কাছে তারা জানতে চেয়েছেন যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কোন বস্তু আছে আল্লাহ তালা বলেছেন যে হ্যাঁ আল হাদিদ লুহা বিশ্লেষণে যাচ্ছি না ফেরেজ তারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন যে লোহার চেয়ে শক্তিশালী কোন বস্তু আছে আল্লাহ বললেন যে হ্যাঁ আগুন আর নার ফেরেস তারা জিজ্ঞেস করলেন যে আছে। বললেন যে পানি ফেরেজ তারা জিজ্ঞেস করলেন পানির চেয়ে শক্তিশালী বস্তু আছে আল্লাহ তালা বললেন যে বাতাস বাতাসের চেয়ে শক্তিশালী বস্তু আছে আল্লাহ তালা বললেন যে সাদাকা ডান হাতে করবে বাম হাতেও টের পাবে না তার একটা কাজ এর শক্তি এই পরিমাণ এটা আল্লাহ আজাব কে আসমান থেকে নাজেল হয় সেটাকে রুখে দেয় কিসে এ সাদা এত শক্তিশালী নিয়তের মাধ্যমে বস্তু দামিও হয় আর নিয়তের গড়্বর কারণে এটা মূল্যহীন হয়ে যায় যার কষ্ট যে পরিমাণ হবে সেই পরিমাণ বেশি বড় মর্যাদা হবে রাসুসাম বলেছেন আল্ কদরি আইজামিল পুরস্কার বড় হবে पद जो बड़े से कष्ट बहुत मरने घूमथ उठते अनेक कष्ट पढ़ते कष्ट से आदाय कर लोकजे खूब स्वाभाविक दु जनता दिए एक ही फल पा एक ही एक समय कष्ट और एक समय की सुविधार কষ্টের সময় যে ফল পাওয়া যাবে সুবিধার সময় সেই পাওয়া যাবে আল্লাহ তারা যাওয়ার জন্য পাগল হয়ে যায় আর যখন এই সম্ভাবনাটা না থাকে সফর দীর্ঘ হয় আর গনিমত পাওয়ার সম্ভাবনা কি থাকে কম থাকে তখন তারা যেতে গরিমসি করে বিভিন্ন ওজোর বাহানা দেখায় মুনাফিকদের আচরণটা দেখেন একই কাজ যুদ্ধের কাজ এক সময় আর এক সময় তারা কি থাকে তাহলে আমি না আর সুবিধার সময় যাব এই বিষয়টাকে আরো পরিষ্কার আল্লাহ তালা বলেছেন মামিনারফিন কিছু লোক এমন রয়েছে যারা আল্লাহর ইবাদত করে কিনারাই থেকে ফাইন আসবাহ ইতা আন্না বিহি যদি সুবিধা দেখে সে মধ্যে স্থির থাকে আর যদি পরীক্ষা আসে বিপদ আসে তার চেহারা পক্ষ থেকে দিনের উপর বাধা এই বাধা যদি আসে শাস্তি যদি আসে তখন এই কাজে আসে কি থাকে না আল্লাহ এই ব্যক্তির পরিণতিকে বলেছেন খাসিরা দুনিয়াওয়াল আখিরা তার দুনিয়া ধ্বংস আখিরা তো ধ্বংস তাহলে मध्य कष्ट कुरबानी से क्या तीन आल्ला दामी बड़ पुरस्कार कुरबानी तृतयोल चेष्टा करते कुरबानी दी उलट पलट दिल रसुल्ला तरीकाई क्ष ग से तरीक होते যথাযথ চেষ্টা চেষ্টা কি কোন কাজ কিভাবে করবে নামাজ কিভাবে পড়বে রোজা কিভাবে দিনের পথে বিষয়টাকে গুরুত্ব দিবে এই বিষয়গুলো নিতে হবে কার থেকে রাসুল সাল্লি হাসাল্লাম থেকে যার আমল রাসু সাল্লি আসালামের সাথে যে পরিমাণ বেশি মিলবে তার আমল সেই পরিমাণ আল্লাহ তাল কাছে বেশি প্রিয় হবে আল্লাহ তালার কাছে বেশি দামি হবে এই ক্ষেত্রে মুজাদ্দ আল ফেসানি রহিমাহুল্লার একটা ঘটনা উল্লেখ করা যায় তার সমসাময়িকেনের সময় আহমদ সার হিন্দি এর স্মরণাপন্ন হবে তোমরা এ কারণে তার একজন মুরিদ মুজাদ্দ আলফেসানি রহিমা উল্লার কাছে এসে বললেন যে আমাকে আপনি কিছু নসিহত করেন কারণ আমাদের শেখ আপনার স্মরণাপন্ন হওয়ার জন্য আমাদেরকে বলে গিয়েছেন सुन्नत शिक्षा रही सदा माथा टुकुन एक बुजुर्गित उठल प्रकम्पित जार फलेम एक कक्ष जो घरे बसा छकम्पित हो शुरू पूरा एलिकार मध्य भूमिकम्पे ग দী আলফে রাহমাউল আনিয়ে মাটির মধ্যে স্থাপন করলেন পুরা সবকিছু আবার তখন তিনি বললেন যে দেখো আমার একটা কথা শুনে প্রকম্পিত হয়েছ তোমার ফলে এই ভূমি প্রকম্পিত হয়ে গেল এটা তোমার একটা কারামত বটে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে সার হিনদের কবরের মুর্দাদেরকে আল্লাহ তারা জিন্দা করে দিবেন এই সাহ আলহ ইসালামের মৌ আবার প্রকাশ পাবে কারামত হিসাবে তাহলে সেটা আমার একটা কারামত হবে जकत दानी टाइम दान कर जकत दान शरियत विधान फरज फ्रेम के पूरा फ्रेम दिया शरिया সেটাকে সে ফর্মাটাকে পূরণ করা হতমা অনুযায়ী একটা টাকা জাকাতের দান এটা কোটি কোটি টাকা নিজের পক্ষ থেকে দানের চেয়ে কি বেশি মর্যাদা মান দূরাকাত্মুদের নামাজ নিজের থেকে হাজার হাজার রাখাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি শ্রেষ্ঠ রাকাত নফল নামাজ পড়লে কষ্ট হবে না কিন্তু দু রাখাত তাহাজুদের নামাজ যে নামাজ রাসু সাল্লা আদায় করে গেছেন সেই ধরনের দুই রাকাত নামাজ এটা কি হাজার হাজার রাকাত নামাজের চেয়ে শ্রেষ্ঠ ঈশ্বের দুই রাকাত নামাজ এই নামাজের ফজিলত রাস্লাম বলেছেন বলেননি আল্লাহর কাছে সেই আমল কি হবে প্রিয় হবে দামি হবে আর যে পরিমাণ সুন্নত থেকে দূরত্ব হবে কোন আমলের তার মর্যাদা সেই পরিমাণ কি হতে থাকবে কমতে থাকবে তাহলে আমল মর্যাদাবান মূল্যবান पुरस्कार बनानरिहार्य तीन सही कुरबानी एचेष्ट कृतज्ञता ए प्रचेष्टर मूल्य देवें दीबें जिन्ही मूल्य दीबें তার হয়েছে আর আদর্শ মাফিক হয়েছে অন্য কেউ জানুক বা না জানুক আল্লাহ তালা যদি জানে আমাদের জন্য যথেষ্ট না যথেষ্ট নয় কারণ ফল দিবেন পুরস্কার দিবেন মূল্য দিবেন কে আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন যে আমি জানি আমি কি দেবো ফল দিব সুতরাং মাফিক আমাদের কাজকে মধ্যে কুরবানি এবং আমরা তো দুনিয়ার মধ্যে আসি বিভিন্ন কর্মকান্ডে আমাদেরকে জড়িয়ে থাকতেই হচ্ছে এখানে আল্লাহ তালা আয়াতের মধ্যে পুরস্কার বলে দিয়েছেন যে দুনিয়ার কর্মে যারা রত কেউ কি উদ্দেশ্য হীন কোন কাজ করে পাগল ছাড়া हाई तु करे, आखरा तेर करे। तो दुनिया उद्देश्य आखिर तर उदेश तो दुनिया उद्देश्य जरा क्या कर तर बेपारे परिणति आल्ला दिए सबाई पाय एम ना जतटुकु चाय तुकु আল্লাহ দিবেন আর যদি দুনিয়ার ব্যস্ততায় নিজে লিপ্ত থাকে এক হাদিসে রস আলী আসাল্লাম বলেন মন জাল হুম হম মন ওদা হম আফ্লাহু হুমু মুনিয়া জামিয়া এক চিন্তা ভাবনা বানাবে সেটা হল আখেরাতের চিন্তা কিসের চিন্তা কেউ কি ব্যস্ততা ছাড়া আছে চেষ্টা ছাড়া আছে কেউ না কেউ প্রত্যেকেই কোনো না কোনো চেষ্টায় কোনো না কোনো কর্মে সে কি আছে রত से कष्टर अवस्था तदबिर दौड़ा जो तुम चलसे तुम दौड़ा दौड़ी चिंता भावना चेष्टा कष्ट क्लेसर आखिर तुम्हारा गुसिए देख কি দেব ঘুসিয়ে দেবাহনের যার চেষ্টা বিক্ষিপ্ত হয়ে যাবে সে দুনিয়ার এই কাজ সেই কাজ এই ফার্ম সেই কি ব্যবসা এইগুলোতে সে একেবারে ব্যস্ত এমন ভাবে নিমগ্ন যে দিনের জন্য আর কি পায় না সময় না। জীবনের যে কোন ধ্বংস অনিবার্য এবং তার ধ্বংসের জন্য আল্লাহ রক্ষার কোন কি নেই দায়িত্ব নেই আল্লাহ তালা নিজে বলতেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি সময়কে ফারেক করো মানে তোমার সময়টা নিয়োগের মধ্যে সম্পদের কি থাকবে না অভাব সম্পদের প্রতি কাতর দৃষ্টি থাকবে না মালা আলবাকা ঘিন তোমার মনকে আমি ধনী বানিয়ে ও আসুদ্দা ফাকরাক আর তোমার অভাব দূর করে দেবো ইনলাম তাফল আর যদি এমনটা করতে না পারো মালা তু কালবাকা তোমার অন্তরকে ব্যস্ততা দিয়ে কর্ম দিয়ে পেরেসানি আর টেনশন দিয়ে আমি ভরে দেবো আজ আল ফাকরাকা বাইনা আই নেই अभा चोले तुम शुद्ध अभाव एकश कोटी टीते ही तुम्हार फाकर तुम्हार अभाव केोखे सामने तुम्हें देखो शुद्ध अभाव अभाव असुद्दरक तुम अभाव दरिद्रता दूर करबा আসলে সম্পদশীল হওয়ার সমৃদ্ধ হওয়ার ব্যবস্থা জন্য আল্লাহ হয়ে যাওয়া আল্লাহ রা ছাড়া কিউ কি হতে পারে না অভাব মুক্ত হতে পারে না সে কি কি হয়ে যাক। সেলিয়ন এলিয়ন এগুলি তো আর মুসলমান না হইলে এলিয়ন বললে তো সমস্যা নাই এলন মাস্ক হয়ে যাক এদের সম্পদের কি অভাব শেষ হয়ে পড়ছে একজন রিক্সাওয়ালার কয় টাকা প্রয়োজন আর ওর কত প্রয়োজন তেল কে বড় অভাবী যে দুইশো টাকার অভাবে অভাবী সে না যে দুই কোটি টাকার অভাবে অভাবী সে বড় অভাবী কিন্তু আসলে এবং তার ব্যস্ততা তার টেনশন কি সে পর্যায়ে আমরা দুনিয়াটা যেহেতু ধোকার আমরা ধোকার মধ্যে পরে থাকাটার মধ্যেই কি পাই নিজেদের একটা শান্তি খুঁজে পায়। আসলে এটা আসলে কোনো জীবন নয় অস্থির সময় পার করা আসলে এই যে দুনিয়ার পিছনে ছুটে ছুটে সময় পার করা আসলে এটা কিনা জীবন না অস্থির সময় নিচে দুনিয়া চলে এসেছিল কেন তারা এই দুনিয়ার ওই ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিনের জন্য সেভাবে কি হতে পেরেছিলেন নিবেদিত হতে পেরেছিলেন তাদের দুনিয়া ছুটে গেলে অখনো কি ছিল না টেনশন ছিল না তখনই তাদের পায়ের নিচে পুরো দুনিয়া চলে এসেছে আর আমরা এর এর নাকাল পাচ্ছি না দিকে তাকে ধরার জন্য আপনি চেষ্টা করেন কি হবে আপনি যে পরিমান দ্রুত গতিতে ছায়ার দিকে দৌড়াবেন সায়া আপনার থেকে এই পরিমাণ সামনে যেতে থাকবে আর এখন আপনার ছায়াকে যদি পিছনে দিয়ে আপনি এর থেকে শুটার জন্য দৌড়াইতে থাকেন যে ছায়াকে আমি ছাড়িয়ে দেব সে আমার পাশে না থাকুক কি হবে সে ছুটে যাবে না পিছনেই থাকবে পিছনে সাথে সাথেই থাকবে ঠিক দুনিয়ার পিছনে আমি ছুটতেছি তাহলে দুনিয়া থেকে আমি ততটুকু দূরে থাকবো যতটুকু আমার থেকে আমার তাকবি নাই এতটুকু দূরেই থাকব। একটু দুনিয়ার পিছনে ছুটে আমি বেশি পাবো না আবার যদি এটাকে আমি প্রত্যাখ্যান করতাম লাথিয়ে দিতাম পিছনে ফেলতাম আমার আখেরাতের কাজের জন্য প্রকৃত জীবনের কাজের জন্য আমি কি হয়ে যেতাম নিয়োজিত হয়ে যেতাম একটুও ছুটতো না বাকি আমার মনের একটা কল্পনা হতো যেমন সম্পূর্ণ নিয়োজিত হয়ে যায় দুনিয়া পোড়াটা বাদ দিয়ে কি হবে বাদ দিয়ে মানে শরীরতের নিয়ম অনুযায়ী একটুও ছুটবে না আমরা ভাবি দেখেন রাসুসাল্লাহমের স্ত্রী ছিল কতজন নয় জন রাসুল সাল্লামের কাজ করতে নিজে বলেছেন যে আখেরাতের জন্য তুমি অবসর হও দুনিয়া আমি গুছিয়ে দিবো আুনিয়া রিমা দুনিয়া তার কাছে আসবে অপদস্ত হয়ে আর যে দুনিয়ার পিছনে ছুটবে দুনিয়া তাকে অপদস্ত বানাবে আমরা কি হয়ে আছি এটা কি শুধু রাসুল সোল্লের দার্শনিক বক্তব্য করে দেখিয়ে গেছেন আর যুগে যুগে আল্লাহ রা এইগুলো যেহেতু হয়ে পড়েছে আমাদের নিজেদের শিক্ষার জন্য শেখ ওসামা রহিমা দুনিয়ার দৃষ্টিতে তিনি কি ছিলেন খুব একজন এই ব্যর্থ নির্ভুধ এবং ধৈর্যহীন এমন ধরনের একটা লোক ছিলেন যে কোনো কাজের না এই যে এলান মাস্ক বলি আর বিল গিটস বলি আল্লাহ তালা তাকে যেই পরিমাণ ধৈর্য শর্য যেই পরিমাণ কুরবানির মাদ্দা যেই পরিমাণ বুদ্ধি দূরদর্শিতা বিচক্ষণতা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন তিনি কি সেই পর্যায়ের একজন হতে পারতেন না বাহ্যিক অর্থ সম্পদ তাদের ছিল না কিন্তু সেগুলো না করে তিনি জীবনটা একটা পথে ব্যয় করেননি যদি এই পথে ব্যয় না করতেন দুনিয়ার মধ্যে দিন তিনি বেঁচে থাকতেন এটা তো আমরা নিশ্চিত যে হায়াতের বাইরে কেউ কি করতে পারবে না থাকতে পারবে না তিনি যদি যাকে হত্যা করা হয় সেও মৃত্যু বরণ করে তার নির্দিষ্ট সময় পার করার পর ই এমন না যে হত্যা করার দ্বারা তার নির্দিষ্ট সময়ের আগে তাকে কি করা হয়েছে মেরে ফেলতে পারেছে কেউ হত্যা করার কারণে এটা করার কারণে অপরাধী হবে দোষী হবে সেটা ভিন্ন বিষয় এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সময় পার করার পরে তিনি এই এইস্ত বিল গেটস না হওয়ার এবং এলান মাস্ক না হওয়ার আক্ষেপ তার এখন আছে যদি এমন হয়ে যেতেন এখন কি থাকতেন আক্ষেপে থাকতেন না আমরা কোন পথে নিজেদেরকে আমাদের যোগ্যতা আমাদের প্রতিভা আমাদের সম্ভাবনা আমাদের বুদ্ধিগুলোকে ব্যয় করতেছি আমাদেরকে ওই পর্যায়ের আল্লাহ না দিয়ে থাকেন আমাদের নিজের পজিশন অনুযায়ী কিছু দেননি কিন্তু আমরা কোন পথে পথে পথে। চেষ্টা করতেছি। না আবু জাহাল আবুল্লাহেবের পথে আমরা নিজেদের ব্যাপারে একটু আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমাদের অনেককে আল্লাহ তালা অনেক যোগ্যতা দিয়েছেন আমরা যখন এই কাজের শুরুতে এই কাজে আল্লাহ তালা নিয়ে এসেছেন আমাদের অনেক সিনিয়র ছিলেন যাদের মধ্যে এমন এমন যোগ্য ব্যক্তি ছিলেন যারা দুনিয়ার ব্যবসা বা দুনিয়ার কলা কৌশলের ক্ষেত্রে অনেক অগ্রসর ছিলেন এবং বুঝতেন এবং ভালো সফল ব্যবসায়ী এবং এক তাদের ছিল কিন্তু বিষয়টা এমন ঘটেছে যে তাদের ওই সফল ব্যবসা প্রতিষ্ঠান ওগুলো রেখে এখানে সেই পরিমাণ বুদ্ধি সেই পরিমাণ মেধা সেই পরিমাণ সময় দিবেন এতটুকু প্রস্তুত হননি যদি তারা সেই কাজটা করতেন ক্ষতিগ্রস্ত হতেন এগিয়ে যেতেন এবং তাদের দ্বারা অনেক এমন হয়েছে যে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে ওনারা আক্ষেপ করেছেন যে আপনারা তো আলহামদুলিল্লাহ যতটুকুই হোক পথে তালাশ পথ তালাশ করতে রয়েছেন কোন হক জমা তালাশ করতে রয়েছেন পেয়েছেন বা কিছু কাজের সাথে জড়িত হইতে পেরেছেন আমরা তো পারিনি আসলে ওনাদের যোগ্যতা আমাদের তুলনায় আমি মানে বাস্তব কিছু ব্যক্তি আমাদের আমি তার ওখানে দেখেছি এক সময় প্রায় কত কোটি টাকা তো চোখে দেখেই নাই বাকি আমি জানতে পারবো না এই ধরনের ইয়ার একটা পুরাটা ভরা হাজার টাকার নোটের মানে একটা সাইড পুরাটা ভরা একদিনের তার একদিনের শুদ্ধ জমা একদিনের বাকি সেটা আবার মৌসুম ছিল তার বিভিন্ন মৌসুম থাকে না বিভিন্ন জায়গায় যাই হোক ওনারা হ্যাঁ এখনো মাঝে মধ্যে দেখা হলে কিছু দেখা হওয়ার স্বাভাবিক এই হলো ওনাদের অবস্থা কিন্তু আন্তরিক কিন্তু আসলে সে কি একদিন আক্ষেপ করবে না যে আমার এই মেধাটা আমি যদি এখানে খাটাইতাম তো এখানে বড় একজন কিছু হতে পারতো না এখানে দিক নির্দেশনা দিতে না এখানে এই ধরনের ধিমান ব্যক্তিদের প্রয়োজন নেই দিনের বড় একটা কাফেলা তার দ্বারা পরিচালিত হলে সে যেই লাভটা আখেরাতে পেত এবং যতটুকু আছে সামর্থ্যের যতটুকু আছে ততটুকুকে এখনো আমরা আটকে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করতেছি দিনের পথে এটা কি কি করতেছি না অকৃপন ব্যয় করতেছি না অথচ অকৃপন দিনের পথে এগুলিকে করে দেওয়া আমাদের উচিত ছিল তাহলে আমাদের আল্লাহ তিয়ামত দুনিয়া যেমন একটা উদাহরণ বলি আল্লাহ জুবাইন উনি যখন এতেকাল করলেন তখন অনেক ঋণ রেখে গেছেন সবাই জানতো একেবারে লোক মুখে প্রসিদ্ধ ছিলেন তিনি ঋণগ্রস্ত যে তখন আবদুল্লাহ ইবনে জাফর জিজ্ঞেস করলেন যে আপনার পিতা কি পরিমাণ ঋণ রেখে গেছেন তখন আব্দুল্লাহ আপনার পিতার ঋণ কি হবে পরিশোধ তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন আমার পিতার ঋণ যদি ২২ লাখ দীর্হাম হয় তিনি বলতেছেন সুহান এত ঋণ বুঝেছেন ইমাম এই হাদিস বর্ণনা করার पूर्व मन चार बस पर मूल्य दोटी बावन्न लक्ष कत जन चार जोन। आर, এক তৃতীয়াংশ মালের ব্যাপারে ওসিয়ত করে গেছিল আবদুল্লাহনি জুবাইরের সন্তানদের জন্য ওসিয়ত এক তৃতীয়াংশ মাল থেকে পূরণ করা হয়েছে বাকি মাল কি করা হয়েছে বন্টন করা হয়েছে ও মধ্যে এক এক স্ত্রী বারো লাখ দিহাম পেয়েছে এটা দুনিয়া বিবর্তি আল্লাহারি বলেছেন আমরা কোন পথে নিজেদের মেধা সময় যোগ্যতাকে বিনিয়োগ করতেছি সবাই বিনিয়োগ করতেছি এবং কিছু না কিছু লাভ আসছে কিন্তু এই লাভ যথেষ্ট একটা মানুষের জন্য আক্ষেপ করতে হবে আমাদের কোথায় আমার জীবনটা ব্যয় করলাম সেদিন কি হবে সেই দিন হবে আমি চা খেতে খুব ভালোবাসি কারণ এটা পুরে পুরেট নিচে কি করতেছি আগুন জ্বালাচ্ছি কি চা গরম হবে না হবে না কিন্তু প্রজেক্টটা কি বলেন আমরা এর বেশি লস প্রজেক্ট শিকার হয়ে আছি ভাবতেছি চা তো গরম ঠিকই হচ্ছে শীতের মধ্যে গরম চা কত স্বাদ লাগতেছে আমাদের জীবনটাকে আসলে দুনিয়ার পিছনে ব্যয় করা দেওয়ার অর্থ কি এ টাকার নোটের চেয়ে আমাদের সেকেন্ড বান্ডিলগুলো। বান্ডিল গুলো একটা মিনিট হয় ষাট মিনিট একটা ঘন্টা হয় এগুলো এগুলোকে আমাদের বান্ডিল নয় এই বান্ডিলগুলো আমাদের এই মেধা খরচ করতেছি আমরা কিসের পিছনে আমি এই চা গরম করে করে খেয়ে শেষ করে দিচ্ছি আল্লাহ আমাদেরকে বিষয়টা উপলব্ধি করার তফিক দিন এখানে এই কথাটি আল্লাহ বলেছেন যে আখেরাত যে চায় আর যথাযথ ভাবে কি করে কোরবানি দে আমি আর কি দেব মূল্য দেবো আর যে দুনিয়া চায় দুনিয়া যার জন্য যতটুকু ইচ্ছা আমি দিয়ে দেব কিন্তু পরে সে কি পাবে যাহার নাম পাবে সেখানে ধিকৃত লাঞ্চিত অবস্থায় সে জ্বলতে থাকে সুহান